একবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের বালকের অবস্থা ঠাকুরের পা একটু ফুলো বোধ হওয়াতে তিনি বালকের নাই চিন্তিত আছেন স্মৃতির মহেন্দ্রকবিরাজ আসিয়া প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ প্রিয় মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি বলিলেন কাল নারায়ণকে বললাম তোর পা দেখ দেখি ডোব হয় কি না সে টিপে দেখলে ডোব হলো তখন বাঁচলুম মুখুজ্জির প্রতি বলিলেন এ তুমি একবার তোমার পাটি পেয়ে দেখো তো ডোব হয়েছে মুখুজ্জি বলিলেন আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ আহ বাঁচলুম মণিমল্লিক কেন আপনি স্রোতের জলে নাইবেন সোরাফোড়া কেন খাওয়া শ্রীরামকৃষ্ণ না গো তোমাদের রক্তের জোর আছে তোমাদের আলাদা কথা আমায় বালকের অবস্থায় রেখেছে ঘাস বনে একদিন কি কামড়ালে আমি শুনেছিলাম সাপে যদি আবার কামরায়, তাহলে বিষ তুলে লয় তাই গর্তে হাত দিয়ে রইলাম একজন এসে বললে ও কি করছেন সাপ যদি সেই সেইখানটা আবার কামড়ায় তাহলে হয় অন্য জায়গায় কামড়ালে হয় না শরতের হিম ভালো শুনেছিলাম কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম সকলের হাস্য শীতির মহেন্দ্রের প্রতি বলিলেন তোমাদের স্মৃতির সেই পণ্ডিতটি বেশ বেদান্ত বাগিস আমায় মানে যখন বললাম তুমি অনেক পড়েছ কিন্তু আমি অমুক পণ্ডিত এই অভিমান ত্যাগ করো। তখন তার খুব আহ্লাদ তার সঙ্গে বেদান্তের কথা হলো। মাস্টারের প্রতিবলিলেন বলিলেন যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত তাতে মায়া বা অবিদ্যা আছে এই মায়ার ভিতরে তিন গুণ আছে সত্য রজতম যিনি শুদ্ধ আত্মা তাঁতেই তিনগুণ রয়েছে অথচ তিনি নির্লিপ্ত আগুনে যদি নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা যায় রাঙা বড়ি ফেলে দাও লাল শিখা দেখা যায় কিন্তু আগুনের আপনার কোনো রং নাই জলে নীল রং ফেলে দাও নীল জল হবে আবার ফোটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। মাংসের ভাঁড় লয়ে যাচ্ছে চণ্ডাল সে শঙ্করকে ছুঁয়েছিল শঙ্কর যেই বলেছেন আমায় ছুলি চণ্ডাল বললে ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই তুমিও আমায় ছোঁ তুমি শুদ্ধ আত্মা নির্লিপ্ত জড়ভরত তো ওই সকল কথা রাজা রহুগণকে বলেছিল শুদ্ধ আত্মা নির্লিপ্ত আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না যিনি শুদ্ধ আত্মা তিনিই মহাকারণ কারণের কারণ ও সূক্ষ্ম কারণ মহাকারণ পঞ্চভূত স্থূলও মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ জ্ঞান কাকে বলে এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা এই শুদ্ধ আত্মাকে জানা কর্ম কতদিন যতদিন দেহ অভিমান থাকে অর্থাৎ দেহই আমি এই বুদ্ধি থাকে গিতায় ওই কথা আছে দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান শিবপুরের ব্রাহ্মভক্তের প্রতি বলিলেন আপনি কি ব্রাহ্ম ব্রাহ্মভক্ত বলিলেন আজ্ঞাহা श्रीरामकृष्ण सहस्येकार साधक चोखमुख देखे बुझते दे एकुब दीबें ऊपर भाषले रत्न पाव जाए ना सकार सब मानी बड़बजारे मारोड़ी भक्त आशिया प्रणाम कर ठाकुर ताहत सुख्याति कर श्रामकृष्ण भक्तर प्रति बिला इरा जे भक्त सकले ठाकुर काप करा प्रसाद पवा এবার যাকে পুরোহিত রেখেছেন সেটি ভাগবতের পণ্ডিত মারোয়ারি ভক্ত বলিলেন আমি তোমার দাস যে বলে সে আমিটাকে কে শ্রীরামকৃষ্ণ লিঙ্গশরীর শরীর বা জীবাত্মা মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারিটি জড়িয়ে লিঙ্গশরীর। শরীর ভক্ত জীবাত্মাটি কে শ্রীরামকৃষ্ণ অষ্টপাশ জড়িত আত্মা আর চিত্ত কাকে বলে যে ওহ করে ওঠে মারোয়াড়ি ভক্ত বলিলেন মহারাজ মরলে কি হয় শ্রীরামকৃষ্ণ গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে ভরত রাজা হরিণ ভেবে হরিন হয়েছিল তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে मारोड़ी भक्त अच्छा महाराज विषय वैराग्य है ना क्यों श्रीरामकृष्ण एर नाम माय माय सत्के असत्सके सत् बोध है सत् अर्थात जिन्ह नित्य परब्रह्म असत संसार अनित्य मारोड़ी भक्त शास्त्रपरि किन्तु धारणा है ना कें श्रीरामकृष्ण পড়লে কি হবে সাধনা তপস্যা চাই তাকে ডাকো সিদ্ধি সিদ্ধি বললে কি হবে কিছু খেতে হয় এই সংসার কাঁটা গাছের মতো হাত দিলে রক্ত বেরয় যদি কাঁটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল তা কি অমনি পড়ে যাবে জ্ঞান আগ্নি আহরণ কর সেই আগুন লাগিয়ে দাও তবে তো পুরবে সাধনের অবস্থায় একটু খাটতে হয় তারপর পথ। বাঁক কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকা ছেড়ে দাও যতক্ষণ মায়ার ঘরের ভিতর আছ যতক্ষণ মায়া মেঘ রয়েছে ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না মায়া ঘর ছেড়ে বাহিরে এসে দাঁড়ালে কামিনী কাঞ্চন ত্যাগের পর তবে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে ঘরের ভিতর আনলে আতস কাচে কাগজ পড়ে না ঘরের বাইরে এসে দাঁড়ালে রথটি কাছে পড়ে তখন কাগজ পুড়ে যায় আবার মেঘ থাকলে আতস কাছে কাগজ পড়ে না মেঘটি সরে গেলে তবে হয় কামিনী কাঞ্জন ঘর থেকে একটু সরে দাঁড়ালে সরে দাঁড়িয়ে একটু সাধনা তপস্যা করলে তবেই মনের অন্ধকার নাশ হয় অবিদ্যা অহংকার মেঘ পুড়ে যায় ज्ञानलाभ है आर कामिनी कांचनी